বাংলা Go Go that God is ইয়ার division in Islam is prohibited we understand.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 हमें रेभरेंड सलमन एलेगोरी कर्णाटक थिओलजिकल कलेजर आजकल आलोचनार विषय इसलम और ख्रीष्टान धर्म मध्य सदृश्य कमी ये जा सुनल सेटाई दुई धर्म मध्यकार पार्थक्यगुलटार ऊपर ही बस गुरुत्वर काटाई मन हल अपनी जख जीशु और मुहम्मद कथा जो जीशु एसान शुद्धुदी और मोहम्मद इस पृथ्वी सब मानुषर जन् सवार मन है ना इत्यलन कथा बला हाँ आनी जीशु ईश्वर नन आपनी एखे गसपल के सुविधा मत उद्धति दिलेंशुनारित चे बड़ कि बेपारे किलें जख जीशु निजेन सत्य और जीवन एकम्र पप हमार पिता और जरा दे पिता के देखागुलीशु ख्रीटर से कथा टाइम विश्वास करी और पुरो पृथ्वी मानूष ही विश्वास कर हाँ हाँ हमारे प्रश्न को समस्या नहीं भाई अपनी जतगुल प्रश्न करते भाई बल्कि आजकल विषय इसलम और ख्रीसान धर्म सदृश्य কিন্তু আমি সাদৃশ্যের চেয়ে পার্থক্য নিয়ে কথা বলেছি বেশি ভাই যদি আপনি ভালো করে দেখেন আমি বাইবেল থেকে উদ্ধৃতি দিয়েছি অধ্যায় অনুচ্ছেদ অধ্যায় অনুচ্ছেদ বাইবেল থেকে উদ্ধৃতি দিয়েছি আমি এখানে বলবো যে ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে অনেক সাদৃশ্য আছে আর আমি এখানে সেই সাদৃশ্যগুলোর উপর বেশি জোর দিয়েছি যেগুলোর কথা বাইবেল ও কোরআনে আছে কিন্তু খ্রিস্টানরা সেগুলো মানে না আমি এমন কথা বলছি না যে খ্রিস্টান ধর্মের অনুসারীরা খ্রিস্টান ধর্মের অনুসারীরা বাইবেল মানছে কি মানছে না এ বিষয়টা যদি আসে হতে পারে মুসলিম আর খ্রিস্টানদের মধ্যে পার্থক্য আজকের বিষয় মুসলিম আর খ্রিস্টানদের মধ্যে পার্থক্য নয় আজকের বিষয় ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য খ্রিস্টান ধর্ম আর এই ধর্মের অনুসারীদের মধ্যে পার্থক্য আছে তেমনি ইসলাম আর মুসলিমদের মধ্যে পার্থক্য আছে সেজন্য ভাই আপনাকে আমি মনে করিয়ে দিই আজকের বিষয় মুসলিম আর খ্রিস্টানদের মধ্যেকার সাদৃশ্য নয় ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য খ্রিস্টান ধর্মের ভিত্তি হলো পবিত্র বাইবেল আমি যে সাদৃশ্যগুলো নিয়ে কথা বলেছিলাম সেটা কোরআন আর বাইবেলের কোরআন আর বাইবেল দুই বলছে সুপর খেয়া কিন্তু খ্রিস্টানরা খায় মুসলিমরা খায় না কোরআন আর বাইবেল দুই গ্রন্থই বলছে তোমরা মদ খেও না মুসলিমরা মদ খায় না খ্রিস্টানরা খায় কোরআন আর বাইবেল বলছে তোমরা খাতনা করো মুসলিমরা খাতনা দেয় আপনারা দেন না আমি এখানে যে সাদৃশ্যের কথা বলেছি সেটা বাইবেল আর কোরআনের মধ্যে বাইবেল আর কোরআন দেখেন যিশু নিজেই বলেছেন তোমরা এক ঈশ্বরের উপাসনা করো কিন্তু আপনারা ট্রেন্ডিতে বিশ্বাস করেন যিশু বলেছেন আমার উপাসনা করো না আপনারা তার উপাসনা করেন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি যদি আপনি আমার কাছে দেখেন বাজারে কিনতে পাওয়া যায় আমি এমন কোনো পার্থক্যের কথা বলিনি বাইবেলে কথা বলছে কোরআন তার বিরুদ্ধে না আমি সাদৃশ্য নিয়ে কথা বলেছি সাদৃশ্য নিয়ে আমি সেখানে পার্থক্যের কথা বলেছি যেখানে খ্রিস্টান মিশনারিদের আমি বলেছিলাম তারা আমাকে বোঝাতে চাচ্ছিলো যে ডিউটর নমির আঠারো সেটা হলো যিশু সম্পর্কে ভবিষ্যৎবাণী সেখানে যুক্তি দিতে গিয়ে আমি মুসাই আল্লাহ ইসলাম আর যিশু খ্রিস্টের পার্থক্যটা বলেছিলাম আপনি বুঝতে পেরেছেন যদি ভালো করে দেখেন আমি যে সাদৃশ্যের কথা বলেছিলাম বাইবেল আর কোরআনের সেগুলো খ্রিস্টান ধর্ম আর ইসলামের ভিত্তি এবার প্রশ্নতে আসি আপনি বললেন যে আমি একটা কথা বলেছি আর আমি সেটা আবারও বলছি যীশুখ্রিস্ট কোথাও পরিষ্কার ভাবে বলেননি পুরো বাইবেলে যেখানে যিশুখ্রিস্ট নিজে বলেছেন আমি ঈশ্বর বা আমার উপাসনা করো তোমরা আপনি তিনটিও ধৃতি দিয়েছেন যে যিশু বলেছেন আমি সত্য এবং জীবনের একমাত্র পথ কোন মানুষ আমিও পিতার মধ্যে আসবে না যারা আমাকে দেখছ তারা পিতাকে দেখছো এবং আমি আর আমার পিতা এক আপনি দিয়েছেন রেফারেন্স ছাড়া আমি এই তিনটি অনুচ্ছেদেরই রেফারেন্স দিচ্ছি প্রথম অনুচ্ছেদ নম্বর অধ্যায়ের ও অনুচ্ছেদে चेक करते बैबल एखे आर मेमोरिथे मुखस्थ बी कल थी अपनी एक जो रेभारेंड और अपनी थिओलजिकल कलेजे আমি প্রসঙ্গটা বলছি আপনি উদ্ধৃতি দিলেন আমি প্রসঙ্গটা বলছি আমার মেমোরি থেকে আমি বলছি চেক করে দেখতে পারেন ভুল বলছি কিনা প্রসঙ্গটা জানতে এক নম্বর অনুচ্ছেদে যানের এক অন দেখলে প্রসঙ্গটা আপনি বুঝতে পারবেন বলেছেন আমার পিতার রাজ্যে অনেকগুলো তোমরা জানো আমি কোথায় যাচ্ছি টমাস বলল আমরা জানি না আপনি কোথায় যাচ্ছেন আমরা সে পাচ্ছেন না আপনি যেখানে যাচ্ছেন যিশু বললেন আমি সত্য এবং জীবনের একমাত্র পথ কোন মানুষ আমার আর আমার পিতার মাঝে আসতে পারে না अभी इटर साथ एकमत जो जीशुख्रीट सत्य और जीवन पथ को मानुष आल्लर का जीशुख्रीट के बाद दिए इं समय प्रत्येक नवे समय छे आल्लर पथे सत्य और जीवन एकमत्र उपाय मुसाला समय तीन छत्य और जीवन एकमत्र पथ কোনো মানুষই মুসা আলা তিনি ছিলেন সত্য আর জীবনের পথ আর যদি আমাকে অনুসরণ করো তাহলে ঈশ্বরকে মেনে চলছ তিনি ছিলেন পথ এরপরে যদি বাইবেল পড়েন যিশুকে তার শিষ্যরা বলল যে আমরা তো ঈশ্বরকে দেখিনি তখন যীশু বললেন যারা আমাকে দেখছ তারা ঈশ্বরকে দেখছো আমাকে দেখছো মানে যারা আমার নির্দেশ মেনে চলছ তারা আসলে মহান ঈশ্বরের নির্দেশ মেনে চলছ যারা আমাকে দেখছ তারা ঈশ্বরকে দেখছো যদি প্রসঙ্গটা দেখেন প্রথম অনুচ্ছেদে আছে আমার পিতার রাজ্যে অনেক প্রাসাদ আছে তিনি বলেননি যে আমার রাজ্যে অনেক প্রাসাদ আছে এখানে দেখতে পাচ্ছেন তিনি মহান ঈশ্বরের কথা বলেছেন পরিষ্কার বলা আছে যদি প্রসঙ্গটা পড়েন তাহলে বুঝতে পারবেন এখানে যিশু বোঝাতে যাচ্ছেন যদি আমাকে অনুসরণ করো আমি সত্যের একমাত্র পথ যদি তোমরা আমার নির্দেশ মেনে চলো তাহলে তোমরা ঈশ্বরের নির্দেশ মেনে চলছ একইভাবে সকল নবির গণ যে নির্দেশ দিয়েছেন সেগুলো যদি মেনে চলেন আপনি পরোক্ষ ভাবে ঈশ্বরের নির্দেশই মানছেন আর এই কথাটা মেনে নিতে আমার কোনো রকম আপত্তি নেই আরেকটা অনুচ্ছেদের কথা বললেন যে আমি এবং আমার পিতা এক এটা আছে গসপেলপ জনের দশ নম্বর অধ্যায়ের তিরিশ অনুচ্ছেদের ভাই আপনি চেক করতে পারেন গসপেলাপ জনের দশ নম্বর অধ্যায়ের তিরিশ অনুচ্ছেদ আমি এবং আমার পিতা এক আর এখানেও আপনাকে প্রসঙ্গটা বলবো প্রসঙ্গটা বললে তখন আপনি বলবেন এরপরও আপনি মানেন কি না যে যীশুখ্রিস্ট সর্বশক্তিমান ঈশ্বর যদি প্রসঙ্গটা পড়েন সেটা জানতে তেইশ নম্বর অনুচ্ছেদে যান জন দশ নম্বর অধ্যায় তেইশ অনুচ্ছেদ বলা হয়েছে যিশুখ্রিস্ট যখন মন্দিরে স্থলমনের বারান্দায় গেলেন যিশু মন্দিরে স্থলমনের বারান্দায় গেলেন ২৪ নম্বর অধ্যায় বলছে ইহুদিরা তার চারপাশে জড়ো হলো আর বলল আমাদের কতদিন দ্বিধার মধ্যে রাখবেন আপনি যদি খ্রিস্ট হন সরাসরি বলুন আমি এখানে কিংস জেমস ভার্সন থেকে উদ্ধৃতি দিচ্ছি পবিত্র বাইবেল থেকে পঁচিশ অনুচ্ছেদে বলছে আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা বিশ্বাস কর আমি যে কাজগুলো করি আমার পিতার নামে তারাই আমার হয়ে এখানে সাক্ষ্য দেবে আমি কাজগুলো আমার পিতার নামে করি তারাই এখানে সাক্ষ্য দেবে পঁচিশ নামার অনুচ্ছেদ অনুচ্ছেদ বলছে আমি বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করনি নি কারণ তোমরা আমার অনুসারী নও সাতাশ অনুচ্ছেদ বলছে যে আমার অনুসারীরা আমার কথা শোনে আমি তাদের চিনি তারা আমাকে অনুসরণ করে ২৮ নম্বর অনুচ্ছেদ বলছে যে আমি তাদের চিরস্থায়ী জীবন দিয়েছি তারা কখনো ধ্বংস হবে না কেউ তাদেরকে আমার হাত থেকে নিতে পারবে না উনত্রিশ অনুচ্ছেদ বলছে আমার পিতা যেটা আমাকে দিয়েছেন তিনি সবার চাইতে বড়। কেউ তাদেরকে আমার পিতার হাত থেকে তুলে নিতে পারবে না আঠাশ অনুচ্ছেদ বলছে কেউ তাদেরকে আমার হাত থেকে তুলে নিতে পারবে না উনত্রিশ অনুচ্ছেদ বলছে কেউ তাদেরকে আমার পিতার হাত থেকে তুলে নিতে পারবে না তিরিশ অনুচ্ছেদ বলছে আমি এবং আমার পিতা এক তাহলে যদি প্রসঙ্গটা পড়েন আঠাশ অনুচ্ছেদ বলছে কেউ তাদেরকে তুলে নিতে পারবে না আমার হাত থেকে অর্থাৎ যীশু খ্রিস্টের অনুসারীদের কেউ যিশু খ্রিস্টের হাত থেকে তুলে নিতে পারবে না উনত্রিশ অনুচ্ছেদ বলছে কেউ তাদেরকে আমার পিতার হাত থেকে তুলে নিতে পারবে না তিরিশ অনুচ্ছেদ বলছে আমি এবং আমার পিতা এক প্রসঙ্গটা পড়লে বুঝতে পারবেন উদ্দেশ্যের দিক থেকে যিশু এবং মহান স্রষ্টা তারা এক আমার বাবা হলেন একজন ডাক্তার আর আমি একজন ডাক্তার আমি যদি বলি যে আমরা দুজন মানুষ এক তার মানে কি আমরা দুজন একই লাম না যখন বলছি আমি আর আমার বাবা এক তার মানে বাবাও ডাক্তার আমিও ডাক্তার পেশার দিক থেকে আমরা দুজন এক এর মানে এই না যে আমরা দুজনে এক ব্যক্তি উদ্দেশ্য এটা খুব পরিষ্কার তারপরেও যদি বলেন এই এক মানে একজন ব্যক্তি আমি বলবো ঠিক আছে এরপরও বাইবেল পড়লে দেখবেন গসপেল অফ জন সতেরো নম্বর অধ্যায়ের একুশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে আমার পিতা আমার মধ্যে রয়েছে আর আমি তোমাদের মধ্যে যিশুখ্রিস্ট তার বারোজন শিশুকে বলছেন আমরা সবাই এক বাইবেল পড়লে দেখবেন গসপিল্প জন সতেরো নম্বর অধ্যায়ের একুশ অনুচ্ছেদ বলছে আমার পিতা আছে আমার মধ্যে আর আমি তোমাদের মধ্যে আছি তিনি তার শিষ্যদের বলছেন আর এখানেও আছে আমরা সবাই হলাম এক যদি একজন ঈশ্বরকে আর বারো জন শিষ্য আর আপনি যদি মূল বাইবেলটা পড়েন সেখানে এক শব্দটা দুই জায়গায় একই রকম গসপিলপ জনে দশ নম্বর অধ্যায়ের তিরিশ অনুচ্ছেদে যে এক শব্দটা আছে সেই একই শব্দটা আছে গসপিলাপ জনের সতেরো নম্বর অধ্যায়ের অনুচ্ছেদে একই শব্দ আমার পিতা আমার মধ্যে আমি তোমাদের মধ্যে আর আমরা সবাই এক তেইশ অনুচ্ছেদ বলছে আমি তোমাদের মধ্যে আমরা সবাই এক এটা একই শব্দ একই শব্দ এই কথাটার মানে হলো মহান স্রষ্টা যিশু আর শিষ্যরা তারা একই নির্দেশ দিচ্ছেন একই আদেশ আর এই নির্দেশের ক্ষেত্রে তারা সবাই এক কিন্তু যদি বলেন তারা একজন ব্যক্তি তাহলে ট্রিনিটিকে বদলাতে হবে অন্য ধারণা লাগবে চোদ্দ জন ঈশ্বরের মহান স্রষ্টা যীশু খ্রিস্ট আর বারো জন শিষ্য আপনি প্রসঙ্গটা ও বা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 কেন তাদেরকে ইসলামের খাটি প্রতিনিধি বলা যায় খোলাফায় রাশেদিনেটকনসেপন get enlightened witness dr zakir naik in a battle of words dekhun sammuk samore prati riyoshpotibar rat 9 tay apuno samprochar shokal 6:30 tay bangladeshe pstv banglay lubi je muhammad sallallahu alaihi wasallam moni mukta sahl ibn saad radhiyallahu anhu bolen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 অপবিশ্বাস ইসলামী পথ প্রদর্শন জ্ঞান না থাকার কারণ কুসংস্কার গুলো এইভাবে চলে আসে আসলে সরিয়ার সম্মত না সব বিন আব্দুল সালাম শেখ শাহিদুল্লাহ খান মাদানী হারুন হুসেনের উপস্থাপনায় কুসংস্কার গুলি আমাদের দরকার পরিহার করতে হবে फल सम्मी देखे बीर अनुष्ठान जालशाएल परी अनुष्ठान पिसा এরপর আরো দেখেন একত্রিশ নম্বর অনুচ্ছেদে গস্তলাপ জন দশ নম্বর অধ্যায়ের একত্রিশ অনুচ্ছেদ যখন যিশু বললেন আমি এবং আমার পিতা এক তখন ইহুদিরা পাথর মারতে চাইল তাহলে তারা জানতো ইহুদিরা তাকে মারতে চাইল কেন কারণ ধর্মের অপমান আ দেখো খ্রিস্টানরা বলে তিনি নিজেকে ঈশ্বর বলেছেন কারণ পাপমচন করতে চান খ্রিস্টানরা বলে পাপমোচনের জন্য ঈশ্বর দাবি করেছেন ইহুদিরা বলে দাবি করেছেন ধর্মকে অপমান করার জন্য আমি বলি ঠিক আছে মারতে চান তাই দরকার বত্রিশ অনুচ্ছেদের উত্তর দেওয়া আছে যিশু খ্রিস্ট তখন ইহুদিদের বললেন আমার পিতার অনেক কাজ তোমাদের দেখিয়েছি আছে ইহুদিরা বললো আমরা আপনাকে ভালো কাজের জন্য পাথর মারছি না আপনাকে পাথর মারছি কারণ আপনি মানুষ হয়ে ধর্মের অবমাননা করেছেন নিজেকে ঈশ্বর বলেছেন এরপর যিশুখ্রিস্ট বললেন চৌত্রিশ ও পঁয়ত্রিশ অনুচ্ছেদে আছে গসপিলভ জনের দশ নম্বর যে এটাকে তোমাদের ধর্মগ্রন্থে বলা নেই যে তোমরা ঈশ্বর আর যে ব্যক্তির কাছে মহান স্রষ্টার নির্দেশগুলো আসে সেই ব্যক্তিকে যদি ঈশ্বর বলো ধর্মগ্রন্থের নিয়ম হবে না যে ব্যক্তির কাছে মহান স্রষ্টার নির্দেশ এসেছে যদি তোমরা তাকে ঈশ্বর বলো ধর্মগ্রন্থের নিয়ম হবে না আর একই ধরনের কথা আছে শামসে বিরাশি অধ্যায়ের ছয় অনুচ্ছেদে বলা হয়েছে যে তোমরা ঈশ্বর তাহলে আপনি যদি প্রসঙ্গটা পড়েন যিশুখ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি তবে উদ্দেশ্যের দিক থেকে মহান শ্রষ্টা আর যিশু যেসব নির্দেশ দিয়েছেন একই উদ্দেশ্যে দিয়েছেন আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আপনি যদি আমাকে কিছু বলতে চান বলতে পারেন থেকে আপনার সুবিধা মতো যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমার কোনো ভুল হয়ে থাকে আমি অবশ্যই সুধরে নেব কারণ একজন এখানে আপনাকে মুক্তি লাভের উপর প্রশ্ন করেছি আপনি সেখানে তখন বললেন ভাই আমরা এই ব্যাপারটা তো আসবো কিন্তু তার আগে এখানে কথা হচ্ছে ঐশ্বরিকতা নিয়ে মুক্তি লাভ নিয়ে পরে কথা বলবো আমি পালিয়ে যাচ্ছি এখানে থাকবো এই প্রশ্নটাও তো প্রাসঙ্গিক হ্যাঁ আমরা সে ব্যাপারটাও দেখবো আমরা গাছপালাব ম্যাথু এর উনিশটাও দেখবো প্রথমে এটা মেনে নিন যে যিশু নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি যদি বলেন তিনি ঈশ্বর বলেছেন তাহলে চোদ্দটা ঈশ্বরকে মানতে হবে আপনি বললেন যে আমি ভুল ব্যাখ্যা দিচ্ছি আমি ভুল বললে শুনতে দেব। মানুষ ভুল করতে পারে আমিও ভুল করতে পারি এই যে বাইবেল আপনি বললেন ডক্টর জাকির আমি যে ভুল বলছি সেগুলো আপনি রেফারেন্স দিয়ে প্রমাণ করে দেন এই যে বাইবেল আছে এখানে এই যে বাইবেল আছে আপনি পড়েন এবং প্রমাণ করে দেন আমি ভুল বলছি তাহলে আমি সেটা শুধরে নেব দয়া করে বলবেন না ও আপনি তো ভুল বলছেন যখন আমরা কাউকে ভুল বলি যেমন দুই আপনি তো ভুল বলছেন এটা কেন ভুল সেটা কারণ দেখাতে হবে তাহলে ভাই আমি প্রসঙ্গটা বললাম যদি মনে করেন আমি বাইবেলের ভুল ব্যাখ্যা করছি আপনি একজন থিওলজিয়ান হিসেবে আপনি তো থিওলজিয়ান আমি নই আমি থিওলজির একজন ছাত্র আপনি থিওলজিয়ান আপনি বললেন ভাই জাকির আপনার ব্যাখ্যাটা ঠিক নয় ব্যাখ্যাটা হবে এমন আমাকে দেখেন আমি অনেক রেফারেন্স দিয়েছি তারপরে আমরা মুক্তিলাভের লাভের ব্যাপারে কথা বলবো তাহলে গসবেলাপজন দশ অধ্যায় তিরিশ অনুচ্ছেদ নিয়ে আর কিছু বলবেন আপনি না আমার পরের প্রশ্নটা হলো যে একজন লোক একবার যীশু খ্রিস্টকে চিরস্থায়ী জীবন সম্পর্কে প্রশ্ন করেছিল যীশু বলেছিলেন ঈশ্বরের নির্দেশ মানুষ তাই না আপনি এখানে থেমে গিয়েছেন কিন্তু এই গল্পটা সেখানেই শেষ হয়নি আপনি চলে পরের টুক তখন সেই লোকটা উত্তরে বললো আমি আমার সারা জীবন ধরেই ঈশ্বরের নির্দেশ পালন করে এসেছি সারা জীবন আর যিশু বললেন যে তাহলে তোমার যা কিছু আছে সেটা ছেড়ে দিয়ে আমাকে অনুসরণ করো এই কথাটার অর্থ কি যদি চিরস্থায়ী জীবন চাও তাহলে সব কিছু ছেড়ে আমাকে অনুসরণ করো ভাই ঠিক বলেছেন আমিও একমত হ্যাঁ এই কথাটাই বলা হয়েছে কিন্তু আপনি সে কথা বলেননি একজন লোক যীশু খ্রিস্টের কাছে এসে বললো হে ভালো প্রভু আমি কোন ভালো কাজটা করবো যাতে করে চিরস্থায়ী জীবন পেতে পারি পরের অনুচ্ছেদ ষোলো অনুচ্ছেদে যীশু বলছেন কেন তুমি আমাকে ভালো বলছো ভালো কেবলমাত্র একজনই তিনি আমার পিতা যিনি স্বর্গে আছেন যদি তুমি চিরস্থায়ী জীবন পেতে চাও ঈশ্বরের নির্দেশ মেনে চলো এটুকুই বলেছিলাম আর এটুকুই যথেষ্ট এমন না যে প্রসঙ্গটা জানলে অর্থ পাল্টে যাবে অর্থ পাল্টায় না সেটা তখন আগের মতোই থাকে যদি অর্থটা এক রকম থাকে তাহলে প্রসঙ্গটা তাহলে আমি সে ব্যাপারে আসছি সেখানে আমি প্রসঙ্গটাও বলবো আঠারো উনিশশো বিশ অনুচ্ছেদে বলছে সেই লোকটা বলল আমি ঈশ্বরের নির্দেশ মানি এখন সেই লোক হয়তো জান্নাতের ফের দোস্তে যেতে চায়। সে তখন বললো আমি তাহলে আমাকে কি করতে হবে আমি বললেন যিশু বলেছেন একটা জিনিস বাকি আছে একটা আর সেটা হলো তোমার সবকিছু ত্যাগ করতে হবে গরিবদের দিয়ে দাও আর আমাকে অনুসরণ করো আমি বাইবেল থেকে উদ্ধৃতি দিচ্ছি এখানে বলা হচ্ছে তোমার সব সম্পদ ত্যাগ করে আমাকে অনুসরণ করো সেই লোক ভাবলো এটা কঠিন খুবই কঠিন অনুসরণ করা মানে সব নবী অনুসরণ করতে বলেন কোরআন বলছে আল্লাহ রাসুল কে মানো এর মানে কি এই যে মোহাম্মদ নিজেকে ঈশ্বর দাবি করেছেন না প্রত্যেক মানুষ তার নবীকে অনুসরণ করবে রাসুল কে মেনে চো করনের অনেক আয়াত আছে কোন নবীকে অনুসরণ করা মানেই তিনি নিজেকে ঈশ্বর দাবি করেননি এর মানে আপনি সেই রাসুলের নির্দেশ মেনে চলবেন যেটা ঈশ্বরের কাছ থেকে এসেছে তিনি বলেননি যে আমাকে উপাসনা করো আমি ঈশ্বরের কাছ থেকে যে নির্দেশ পেয়েছি সেটা মেনে চলো তাহলে তোমরা ভেজতে যেতে পারবে তিনি কখনোই বলেননি যে আমাকে ঈশ্বর মানলে তোমরা ভেজতে যেতে পারবে আশা করি উত্তরটা পেয়েছেন আপনি বললেন যে যিশু শুধু ইসরাইলীদের জন্য এসছেন আর মুহাম্মদ পুরো মানব জাতির জন্য আমরা খ্রিস্টান আর মুসলিমরা বিশ্বাস করি যে যিশু আরেকবার আসবেন সেটা হলে এটা কিভাবে বলবেন যে মোহাম্মদ হলেন শেষ নবী বোন আপনি প্রশ্ন করলেন যে যীশু খ্রিস্ট সে সময় এসেছিলেন শুধু ইসরায়েলবাসীদের জন্য আর মোহাম্মদ সাল্লাম পুরো মানব জাতির জন্য তাহলে যিশু আবার আসবেন কিভাবে যদি তিনি আবার আসেন মোহাম্মদ সাল্লা তাহলে শেষ নবিনন আর আমিও একমত বোন যীশুখ্রিস্ট এই পৃথিবীতে আবার আসবেন এ ব্যাপারে সব মিলিয়ে হাদিস আছে বোন সত্তরটি জায়গায় সই হাদিস বলছে যে যীশু খ্রিস্ট পৃথিবীতে আবার আসবেন আর বাইবেলাও এটার উল্লেখ আছে যে যীশুখ্রিস্ট দ্বিতীয়বারের মতো এই পৃথিবীতে ফিরে আসবেন যে মহম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন বরং সে আল্লাহর রাসুল এবং তিনি হলেন সর্বশেষ নবী এখন দুটোই ঠিক কিভাবে দুটো কথাই ঠিক কারণ ইসা আহিসালাম তিনি আবারও আসবেন তিনি কি আল্লাহ তার কোন রাসুল কে জীবন্ত অবস্থায় তুলে নেননি পবিত্র একশো আটান্ন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যীশু খ্রিস্টকে জীবন্ত অবস্থায় তুলে নেওয়া হয়েছে একশো নম্বর আয়াত বলছে তারা তাকে হত্যা করেনি ক্রুশবিদ্ধও করেনি কিন্তু তাদের মধ্যে এমন বিভ্রম সৃষ্টি হয়েছিল যারা এই বিষয়ে মতভেদ করেছিল তাদের মনেও সংশয় ছিল তারা করতে পারে এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি একশো আটান্ন নম্বর আয়াত বলছে যে আল্লাহ সুবাহ তাকে নিজের কাছে নিয়ে গেছেন আমরা মানে যিশু মারা যাননি এমন কি বাইবেলও বলে যিশু জীবিত ছিলেন কথা বলে আর বাইবেল বলে তবে আমরা যেটা মানি আল্লাহ সুবান তালা যীশু খ্রিস্টকে নিজের কাছে জীবিত তুলে নিয়েছিলেন কারণ তিনি হলেন মহান একমাত্র প্রেরিত দূত যার অনুসারীরা ভাবে যে তিনি আসলে ঈশ্বর আর কোন রাসুল নেই আদম নূ মুব্রাহিম আজায়া ইসহাক, সলমান তারা সবাই শান্তিতে থাকুন এই নবীদের অনুসারীরা কখনো বলেননি যে তাদের নবী নিজেকে ঈশ্বর বলেছেন একমাত্র যে নবীর অনুসারীরা এটা মানে এমনকি আজকের দিনেও মানে তাদের নবী ঈশ্বর তিনি নবীলাম পবিত্র করম্বার ঈশ্বর সাক্ষী থাকুন তিনি আমার এবং তোমাদের প্রভু তাহলে যিশু খ্রিস্ট যখন আমার পৃথিবীতে আসবেন তার অনুসারীদের এই কথা বলতে তার কথিত অনুসারীদের যারা বলে নিজেকে তিনি ঈশ্বর বলেছেন যে তিনি ঈশ্বর বলেননি আর যিশু তখন কোন রাসুল হিসেবে আসবেন না নবোদ বন্ধ হয়ে গেছে তিনি পৃথিবীতে আসবেন নতুন কোনো নির্দেশ নিয়ে আসবেন না যীশু খ্রিস্ট ঈশ্বরের কাছ থেকে নতুন কোনো নির্দেশ নিয়ে আসবেন না কারণ পবিত্র করণেশ্বর মাহিদার তিন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে আমি আজ তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম আল্লাহ আমি তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম এই কিতাবের পরে আর কোনো নির্দেশ আসবে না কোন কিতাব আসবে না কারো উপর কোনো কিতাব নাজিল হবে না যিশু খ্রিস্ট যখন পৃথিবীতে দ্বিতীয়বার আসবেন তিনি আসবেন হজরত মোহাম্মদ সাল্লামের উন্মত হিসেবে শেষ নবীজির উম্মত হিসেবে আগেও তিনি মুসলিম ছিলেন পরেও তিনি মুসলিম থাকবেন তিনি ঈশ্বরের নতুন নির্দেশ আনবেন না আর একই কথা আছে বাইবেলে গসবেল বলছে যিশু দ্বিতীয়বার আসলে খ্রিস্টানরা তাকে বলবে হে প্রভু হে প্রভু আমরা কি তোমার নামে বিস্ময়কর কাজ করিনি যিশু দ্বিতীয়বার আসলে আপনারা জানেন তারা অনেক বিস্ময়কর কাজ করেছে তারা বলবে প্রভু প্রভু আমরা কি তোমার নামে অনেক বিস্ময়কর কাজ করিনি যিশু তখন তাদের বলবেন আমি তোমাদের চিনি না তোমরা সবাই অপরাধী তোমরা এখান থেকে চলে যাও আমি এই কথাটা বলছি না গসবেল বলছে যে যীশু দ্বিতীয় মানুষের বলবেন তোমরা সবাই অপরাধী আমি তোমাদের কাউকে চিনি না তোমরা সবাই পাবি মানুষ তোমরা এখান চলে আমি তোমাদের চিনি না তিনি কাদের বলবেন মুসলিমদের হিন্দুদের বলবেন তিনি একথা খ্রিস্টানদের বলবেন যারা বলবে আমরা আপনার নামে বিস্মকার কাজ করেছি বাইবেল কথা বলছে যে যিশু খ্রিস্ট পৃথিবীতে দ্বিতীয়বার এসে বলবেন এখান থেকে তোমরা চলে যাও তোমাদের সবাই অপরাধী তোমাদের চিনি না তাহলে যিশু দ্বিতীয়বার এসে তিনি তার অনুসারীদের বলবেন আমি নিজেকে ঈশ্বর বলিনি বরং আমি বলেছি আল্লাহ রাসনা করো আমার প্রভু তোমার প্রভু বাহমদুল্লাহ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 এটা একটা কাবিরা গুণা সবার অধিকার সমান আল্লাহ সঙ্গে অপরকে শরিক করা হলো সবচেয়ে বড় সবচেয়ে বড় থেকে বাঁচুন। দেখুন ইসলাম ও অজ্ঞতা প্রতি রবিবার সন্ধ্যায় পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে সে বাংলায়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 थ जापर्हान आल्ला पवित्र कुरने उल्लेख कर सरल पथ प्रति सोमवार रे आठट पुन सम्प्रचार सकाल सारे देशे पीस टी